আমরা আদর্শ পরিবারের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে একটি পরিবারে অনেক নিয়ম থাকবে তার একটি নিয়ম থাকবে খাওয়া ও পান করা আল্লাহ আলোচনা আল্লাহ বলেন সন্তান তোমরা মসজিদ এ সলা করতে যাওয়ার সময় সুন্দর পোশাক পরিধান করো। করুশ্রেফু তোমরা খাও পান করো অতিরিক্ত খেও না অতিরিক্ত পান করো না আল্লাহ আল্লাহতালা এখানে বেশ কয়েকটি বিধান পেশ করেছেন তার একটি বিধান পেশ করেছেন যে তোমরা সলাতাদায়ের জন্য সুন্দর পোশাক পরিধান করো আমরা আল্লাহর সামনে যখন দাঁড়াই তখন সবচেয়ে সম্মানী মর্যাদার অধিকারী সত্তার সামনে দাঁড়ায় অতএব পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক হবে এটাই মানুষের জন্য উচিত মানুষ তো এমনি অপিস আদালতে গেলে কোন ব্যক্তির কাছে গেলে সুন্দর পোশাকের ব্যাপারে সে চেষ্টা করে কাছে এখানে একটা চেষ্টা থাকতে হবে যে সলাত আদায় করতে যখন যাচ্ছে তখন সুন্দর পোশাক পরিধান করবে এটাই তার জন্য উচিত আমরা তো পৃথিবীর মানুষকে সম্মান করি মূল্যায়ন করি কিন্তু আল্লাহ গুরুত্বহীন কেন আল্লাহর সময় পোশাকের ব্যাপারে তিনি বলেছেন তিনি বলছেন যে মান গাছ যে ব্যক্তি গোসল যে ব্যক্তি গোসল করলো আহসানে আর উত্তম পোশাক পরিধান করল। তারপরে আল্লাহর নবী বলছেন যে যদি তার নিকটে থাকে আতর সেন্ট তাহলে সেটা সে ব্যবহার করল এবার মসজিদে গেল খুদ্া শুনল এমামের সাথে সলাত আদায় করলো আল্লাহর নবী বলছেন যে তাহলে তার পুরো এক জুমা এবং আরো তিন দিন অতিরিক্ত পাপ ক্ষমা হবে এখানে তিনি সুন্দর পোশাকের কথা বলেছেন উত্তম পোশাকের কথা বলেছেন অবশ্যই সলাত আদায়ের জন্য আল্লাহ বলছেন তোমরা খাও পান করো বেশি খাও না বেশি পান করো না আমরা এখানে একটা মৌলিক খাওয়ার ব্যাপারে সূত্র বলে রাখি রাসুল সাসম বলছেন যে মানুষের সবচেয়ে অপছন্দ জিনিস ওটা যেটা মানুষ পেটে রাখে যেটা মানুষ পেটে রাখে সেটা একেবারেই সুন্দর নয় যা খেলো সে তো নষ্ট হলো সেটা সুন্দর হতে পারে কি করে তো আল্লাহর নবী বলছেন যেটা খেলো সেটা সবচেয়ে অপছন্দ অতএব যদি খেতেই হয় তাহলে খাওয়াটা তিন ভাগ করে খাবে এক তিন ভাগের ভাগের এক ভাগ খাদ্য দুই তিন ভাগের ভাগের এক ভাগ পানি তিন তিন ভাগের ভাগে এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য এই তিনটি কাজের জন্য তার খাওয়া তিন ভাগে ভাগ থাকবে এক ভাগ হবে খাদ্য এক ভাগ পানি আর এক ভাগ হবে শ্বাস প্রশ্বাসের জন্য এমনভাবে খেতে হবে যাতে করে পানি খাওয়ার পরেও নিজের একটা অসুবিধা বোধ না হয় যেন যে সহজেই চলাফেরা করতে পারে শুইতে পারে খাওয়ার কারণে কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে কিছুক্ষণ শুয়ে পড়তে হচ্ছে এইরকম পরিবেশ যেন না আসে তাহলে বুঝতে হবে যেও ও রাসুল যে খাওয়ার একটা মৌলিক নীতি পেশ করেছেন সেটা অবলম্বন করেছে তো বেশি খেলে অসুখ হবে সেটা হচ্ছে পেটে একটা পদার্থ আছে তরল সেই তরল পদার্থ ওই খাদ্যের উপরে গেলে সেটা গলে যাবে আমরা কি মনে করছি যে আল্লাহ পেটের মধ্যে মেশিন রেখেছেন সে মেশিন সেটা গলিয়ে দেওয়া হয় একটা আল্লাহ তরল পদার্থ রেখেছেন পেটে সেটা ওই খাদ্যের উপরে গেলে অটোমেটিক খাদ্যটা গলে যায় যদি দেখা যায় যে খাদ্য বেশি হয়ে গেছে তরল পদার্থটা কমে গেছে তাহলে অসুখ হবে এর কোনো বিকল্প নেই এই জন্য আল্লাহর নবী হিসাব করে খেতে বলেছেন উমারব না আবি সালাম রাজিয়া বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের বাড়িতে তিনি থাকতেন তিনি বলছেন যে আমি রাসুলের সাথে খেতে বসতাম হাতটা প্লেটার এখানে সেখানে যেত একবার এখান থেকে নিতাম একবার এখান থেকে নিতাম একবার ওখান থেকে নিতাম তা বিসমিল্লা বলো কুল বেয়ামিনিক ডান হাতে খাও কুল মেমাইয়ালিক পাশ থেকে খাও তিনি তিনটা কথা বললেন প্রথমেই বিসমিল্লার শব্দ উল্লেখ করেছেন বিসমিল্লা বলতে হবে জরুরি রাসুল সালাম বলছেন নিশ্চয় শয়তেন ওই খাদ্যকে হালাল করে নেয় বৈধ করে নেই খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না যে বিসমিল্লা হয় সেই খাদ্যকে শয়তান বৈধ করে নেয় এই জন্য আল্লাহর নবী বলছেন যে বিসমিল্লা বলে খাও নিশ্চিত শয়তন সেই খাদ্য খাবে প্রত্যেকটা নরনারীর জন্য জরুরি খাদ্য গ্রহণের সময় তাকে বিসমিল্লা বললেই আল্লাহ যে তোমাদের বাড়ির পাত্রগুলি ঢাকো অজকুরুল্লাহ বিসমিল্লা বলো তিনি বলেন বাড়ির দরজা বন্ধ করো বিসমিল্লা বলো তিনি বলছেন যে কারো যদি বাড়ির বাহির দরজা না থাকে তাহলে একটা কাট খড়ি এরকম কিছু হাতে নিয়ে বিসমিল্লা বলে যদি দরজায় রেখে দেয় তাহলে সকাল পর্যন্ত এ দরজা দিয়ে শয়তান প্রবেশ করবে না রসুল সাল আলি ও যা বললেন তা আমাদের খুবই চিন্তা ভাবনা করে গ্রহণ করা উচিত বিসমিল্লা বলে একটা খড়ি যদি আমি একটুকাঠ যদি আমি দরজায় রেখে দিই তাহলে সকাল পর্যন্ত এ দরজা দিয়ে শয়তান প্রবেশ করবে না এ কথাই আল্লাহর নবী বলছে অন্য এক বর্ণনা এসেছে বলছেন যে তোমরা কেন অবশ্যই অবশ্যই তোমরা ডান হাতে খাবে অবশ্যই অবশ্যই তোমরা ডান হাতে পান করবে শানো বেশ মালি শয়তান বাম হাতে খায় বাম হাতে পান করে বাম হাতটা মানুষের পেশাবের জন্য পায়খানার জন্য আর অপবিত্র কিছু জিনিসের জন্য সেই বাম হাতে মানুষ খাবে কেন এটা হচ্ছে একটা অমুসলিমদের নীতির অন্তর্ভুক্ত যিনি না এবারে ঠিক নয় কখনো মানুষ বাম হাতে খাদ্য গ্রহণ করতে পারে না এটা হলো শয়তানের কাজ এটা হলো ইবলিশ শতানের কাজ তুমি পাশ থেকে খাও মধ্য থেকে খেয়েও না কেননা মধ্যে বরকত নাজেল হয় রসুল সালি সাল্লামের এই কথাতে বোঝা যাচ্ছে যে আপনি যদি খাদ্য থেকে গ্রহণ করেন তাহলে সে খাদ্যের বরকত কমে যাবে রসুলসালাম বলেছেন কোন মানুষ যদি বাড়িতে প্রবেশের সময় আল্লাহকে স্মরণ করে এবং সময় আল্লাহকে শরণ করে তাহলে ইবলির সমস্ত শয়তানকে বলে আশা তোমাদের জন্য এই বাড়িতে কোনো খাদ্য নেই তোমাদের জন্য এই বাড়িতে কোনো থাকারও ব্যবস্থা নেই সম্মানিত দর্শক মন্ডলী ব্যবস্থা হয়ে যায় না বললে থাকার ব্যবস্থা হয়ে সালাম প্রদান না করলে তো অবাক কথা যেটা আমরা পালন করার একেবারেই প্রয়োজন মনে করি না অথচটা জরুরি একান্তভাবে ভাবে জরুরি রসুল সাল আলী আসসাল্লামের এই কথা প্রত্যেকটা বিষয়ে গ্রহণ করা জরুরি সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আশা করি আপনারা ধৈর্য ধারণ করে থাকবেন বিরতির পরে এই বিষয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা হবে ইনশাল্লাহ আসসালাম রহমতুল্লাহ পথ প্রদর্শক আলফুর আনুলকারী কি করেছে মানব জাতির দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 প্রতি শুক্রবার থেকে এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ অত্যন্ত ইমানীমদুল্লাহ বিন হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় ममिन आल्लार दया अर्जन करें बोझार गुरुत्वपूर्ण अनुष्ठान कुरान कह परी अनुष्ठान पिस বলেন রসুল সাল্ল আলী ওসাল্লাম বলেছেন কোন মানুষ যদি বাড়িতে প্রবেশের সময় আল্লাহকে স্মরণ করে এবং খাদ্য গ্রহণের সময় আল্লাহকে স্মরণ করে তাহলে ইবলি সমস্ত বলে। লা মাবিতা লাকুম তোমাদের এই বাড়িতে কোনো খাদ্য নেই তোমাদের জন্য এই বাড়িতে কোনো থাকারও ব্যবস্থা নেই সম্মানিত দর্শক মন্ডলী খাদ্যের ব্যবস্থা হয়ে যায় বিসমিল্লা না বললে থাকার ব্যবস্থা হয়ে যায় সালাম প্রদান না করলে তো অবাক কথা যেটা আমরা পালন করায় একেবারেই প্রয়োজন মনে করি না অথচ জরুরি একান্তভাবে জরুরি যার কোনো বিকল্প পথ নেই রসুল সাল্লাম বলেন যে কেউ যদি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ না করে তাহলে অবশ্যই অবশ্যই তার বাড়িতে শয়তান বসবাস করবে আর যদি বিসমিল্লা বলে না খায় তাহলে সে বাড়িতে শয়তান খাবে তিনি পরের বাক্যে কথাই বলছেন রাসুল সালি সাল্লাম বললেন যে কোনো মানুষ যদি প্রবেশ করে কোনানও থাকবে এ বাড়িতে শয়তান খাবেও এর কোনো বিকল্প নেই যাবে রাজিয়া বলেন রাসুল সাল আলী বলেছেন যে ব্যক্তি খাবে অবশ্যই সে যেন তার প্লেটকে চেটে খাই আঙ্গুলকে চেটে খাই তার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে রসুল সাল যা বলেছেন তা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করার জন্য চেষ্টা করতে হবে তিনি বলেছেন যে যেই প্লেটে খাচ্ছ তার চেটে খাও এবং আঙ্গুল চেটে খাও তোমার জানা নাই কোনটাতে বরকত রয়েছে সম্মানিত দর্শক মন্ডলী যেই ভাত আঙ্গুলে সেটুকু ওই পানির সাথে চলে যাবে অর্থাৎ আপনার জানা নাই যে কোন ভাতে বরকত রয়েছে কিভাবে বরকত চলে গেল এই জন্যই যাবে রাজি আল্লাহ বলেন রসুল সাল আলহসালাম বলেছেন যদি তোমাদের উঠিয়ে নিয়ে খেয়ে নিতে হবে তিনি বলেন বলাম শয়তান, যেন শয়তানের জন্য ছেড়ে না রাখে যেটুকু ছেড়ে রাখছে সেটুকু শয়তানের জন্য থেকে যাচ্ছে এরপরে তিনি বলছেন তোমাদের কোন খাদ্যত রয়েছে এটা তোমাদের জানা নেই অবশ্যই আঙ্গুল চেটে খেতে হবে প্লেট চেটে খেতে হবে কোন খাদ্য ভিন্ন জিনিস আমরা নতুন নগ্ন নোংরা পথ অবলম্বন করছি পাশ্চাত্য সভ্যতার নোংরা নীতি ইচ্ছে মতো খাচ্ছি বাকিগুলো ফেলে দিচ্ছি মানুষ বুঝতে পারে না খাদ্যের মূল্য মানুষ জানতে চায় না নবীর আদর্শ বিশ্বাস করুন আপনার স্ত্রী ভাত রান্না করার সময়তে পাতলে চাউল দেওয়ার সময় দুটা চাউল পড়ে গেছে যদি চাউল দুটো তুলে পাতিলে না দেয় তাহলে এই পাতিলের বরকত কমে যাবে এ কথাই ঠিক আপনার স্ত্রী পাতিল প্লেট এগুলো ধোয়ার জন্য একটা স্থানে নিয়ে গেছে দেখা যাচ্ছে যে পাত্রে কিছু ভাত আছে যদি খাওয়ার যোগ্য হয় তাহলে করছেন চেষ্টা করুন আপনি উপরে রেখে আসার যাতে করে অন্য পশুপ্রাণী পাখি খেয়ে নিবে যদি এমনটা না হয় আপনি যদি ফেলে রাখেন তাহলে আপনার বাড়ির বরকর চলে যাবে আপনার স্ত্রী পাতিল ধুয়ে যে ভাত ছিল সেটা পেশাবত রক্ষা করা সম্মানিত দর্শক মন্ডলী হাতের পাতিলে চাউল দেওয়ার সময় দুইটা চাউল পড়ে গেছে যদি চাউল দুটো উঠিয়া পাত্রে না দেওয়া হয় তাহলে বাড়ির বরকত রক্ষা করা সম্ভব হবে না আমাদের জেনে আখা ভালো হবে বরকত ভিন্ন জিনিস আর রুজি ভিন্ন জিনিস আল্লাহ আপনাকে টাকা মাসে করার সুযোগ দিয়েছেন এটা রুজি। আপনি জমিতে পঞ্চাশ মন শস্য পান এটা আপনার রুজি এতে বরকত লাগবে যদি বরকত না থাকে তাহলে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এ কথাই ঠিক রাসুল সাল্লাসাল্লাম বলেন আপনার ছোট খা দেন তার জন্য আপনি দোয়া করুন এই কথা বলতে আল্লাহর নবী বলছেন আল্লাহ আলাদা তেলম রাহু বারেকাহিমারাজু আল্লাহ তুমি আনাস দীর্ঘজীবী করো তার অর্থ সম্পদ ছেলে মেয়ে বেশি করে দাও তুমি তার প্রতি জিনিস বরকত ভিন্ন জিনিস বোখারি মুসলিম আল্লাহর নবী বলছেন কোন মানুষ যদি কোনো কল্যাণ চায়। তাহলে সে দূরে কাজ সলাত আদায় করবে তারপরে একটা দোয়া করবে দু একটা অংশে বলবে আল্লাহ যদি এটা আমার জন্য কল্যাণ করা হয় আমার জীবনের জন্য যদি কল্যাণ করা হয় আমার পরকালের জন্য যদি কল্যাণ করা হয় এতে তুমি আমাকে সক্ষম করো তুমি এটা আমার জন্য সহজ করে দাও এতে তুমি বরকত দাও দেখছেন কাজ করছেন যদি বরকত না থাকে তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে পাত্রে চাওল আছে বা একটা বস্তাতে চাওল আছে আপনি ওটা শেষ করে খাবেন না শেষ হওয়ার পূর্বেই আবার নতুন চাউল নিয়ে এসে ওদের ঢেলে দিবেন যদি শেষ করে খান তাহলে বরকত কমে যাব আরও খেলাম দেখি আর কতটি আছে এই বলে যদি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে একাধিক সহিপলেই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আবহাওয়া বলেন মা আবার তো আমার কাত্ত ভাবিরা রান্না বান্না করে এতে আমাদের অনেক সময় আপত্তি থেকে যায় খেতে বসে বললি তরকারি জ্বলে গেছে লবণ বেশি হয়েছে কমে গেছে পরামর্শ আপনি দেন দিতে পারেন অন্য সময়ে পরামর্শ দিবেন এটাই ঠিক খেতে বসে কোনো পরামর্শ দেবেন কোনো কথা বলবেন তা ঠিক নয় যদি আপনি খেতে বসে বলেন তরকারি লবণ বেশি হয়েছে তাহলে নিন্দা করা হলো খেতে বসে যদি আপনি বলেন তরকারি জলে গেছে নিন্দা করা হলো আপনি এরকম কিছু আপত্তি পেশ করে খাদ্যের প্রতি আপত্তি তুলবেন না এ কথা আল্লাহর নবী বলছেন অতএব আমাদের পক্ষ থেকে ঝোরালো অনুরোধ থাকবে যে অবশ্যই কোনো সময়ে কোনো খাদ্যের তোমরা রান্না বান্না করার সময় জিনিসটা মেপে নাও কিলু তো আমা কুমফা মেপে রান্না করো তাতে বরকত রয়েছে আমাদের দেশের মা চাউল মেপে রান্না করে কিন্তু আটা মেপে রুটি বানাই না চাউল মেপে রান্না করবে এটাই ঠিক আটা মেপে রুটি বানাবে এটাই ঠিক এতে বরকত রয়েছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে খাদ্য মানুষ মুখে গ্রহণ করছে তার উপরে আলহামদুলিল্লাহ বলবে আলহামদুল্লাহ বলেই খাদ্য গ্রহণ করতে হবে তাহলে খাদ্যে বরকত হবে আবু আনো বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানুষ খাওয়ার শেষে আল্লাহর প্রশংসা করবে আল্লাহর প্রশংসার অনেক বাক্য তার একটি বাক্য হচ্ছে আল্লাহ খাওয়ালো পান করালো এবং তার জন্য একটা বের করার সুন্দর পথ বের করে দিল রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন মানুষ খাওয়ার শেষে বলতে পারে আল্লাহামদুল্লাহ মিনী কুয়া আল্লাহ তালা রুজি আমাদেরকে দিয়েছেন সে আল্লাহ তালার প্রশংসা করছে তিনি কথা বলেছেন খাওয়ার শেষে মানুষ বলবে আলহামদুলিল্লাহ এই অনেক দোয়া আছে দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে যে দোয়াটি চালু আছে তা ঠিক নয় আলহামদুলিল্লাহ আতামানা অজালানা মিনাল মুসলিমিন এই দোয়া চলবে না করার কিছু নেই চারটি দোয়া রয়েছে খাওয়ার একটি চলে না হো আমরা খাদ্যের উপরে যে গুরুত্বপূর্ণ তথ্যবহল পেশ করছিলাম আলোচনা অবশ্যই আলোচনা আপনারা শুনে এইভাবে মানার চেষ্টা করবেন বলে আমরা আশাবাদী আল্লাহ তুমি বিষয়টি মানুষকে বুঝে জেনে আমল করার তফিক দান করো এই দাবি রেখে আলোচনা শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক 300083 बारे इमेल कर সেই তো একজন আদর্শ হয়ে অনুগত করল তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত হতে হবে একজন প্র্যাকটিসলিম से बैशिष्ट माला जार कारण बंदा होते महान आल्ला प्रिय अनुष्ठान जो आदर्श मुस्लिम णीय और बर्जन्य प्रति सोमवार मंगलवार रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेषे पीस टी बांगल्